উন্নয়নে সর্বদা নির্ভী সুখে দুঃখে সবার পাশে আমরাই পাশে হর ভাঙা খাটু নিতে ব্যস্ত জীবন হর ভাঙা খাটু নিতে ব্যস্ত জীবন হার ভাঙা খাটু নিতে ব্যস্ত জীবন সমৃদ্ধি শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন চতুর্দিকে শ্রমিকের হাজারি পাওনা দেনা নিয়ে কারাকারি চতুর্দিকে শ্রমিকের হাজারি পাওনা দো নিয়ে কারাকারি চতুর্দিকে নিয়ে কারাকারি শ্রমিকের হাজার পাওনা দেয়ের সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী আমরা দেশের সেবায় সদা আমরাই তৈরি আমরা দেশের এখন কর্মী দেশের সেবাই সদা আমরাই তৈরি চাই ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকের অধিকার কমতি হলে দেশের উন্নয়ন রাতালে শ্রমিকের অধিকার কমতি হলে দেশের উন্নয়ন রাসমিকের অধিকার কমতি হলে দেশের উন্নয়ন রাসাতলে শ্রমিক মালিকের সৌখী জীবন শ্রমিক মালিকের সৌখী জীবন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামি শ্রমিক ইসলামী শ্রমিক ইসলামী শ্রমিক নির্ভীর আমরা দেশের উন্নয়নে সর্বদা নির্ভীর সুখে দুঃখে সবার পাশে আমরাই শ্রমিক হার ভাঙা খাটু ব্যস্ত জীবন হার ভাঙা খাটু ব্যস্ত জীবন আর ভাঙা খাটু নিতে ব্যস্ত জীবন সমৃদ্ধি উন্নয়ন ইসলামী শ্রমিকান দোলন ইসলামী শ্রমিকান দোলন ইসলামী শ্রবিকান্দোলন ইসলামী শ্রমিকান্দল ইসলামী শ্রবিকান্দোলন ইসলামী শ্রবিকান্দল